বাংলা মানবতা সমাধান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য যে আয়োজন আমরা উপস্থাপন করব সেটা একটি ধারাবাহিক আয়োজন হাদিসের কাহিনী হাদিস ইসলামী শাস্ত্রে বা ইসলামের একটি মৌলিক বিধানের অন্তর্ভুক্ত বিষয় পবিত্র কোরআন এবং সেই হাদিসই ইসলামের দুটো ফান্ডামেন্টাল ল এর কোনোটিকেই আমরা বাদ দিয়ে ইসলামকে বুঝতে সক্ষম হব না হাদিস এমন পর্যায়ে এসেছে অসংখ্য হাদিস যার মধ্যে রয়েছে কাহিনী এবং সেই কাহিনী আমাদের জন্য হতে পারে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য হতে পারে ওয়ালিক কিম্বুতুকিমাকার গল্প কাহিনী, বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট কাহিনী এগুলোর অনুশীলন না করে প্রকৃত পক্ষে বিশুদ্ধ বিষয়ের অনুশীলন করে ইসলামের সমৃদ্ধি এবং আমার ইমান ও আমলের তারাক্কি আমরা হাসিল করতে পারি এ উদ্দেশ্যে আপনাদের জন্য রেখেছি আমরা আজকের আয়োজন এবং এ আয়োজনে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচকবৃন্দ অত্যন্ত জ্ঞানসম্পন্ন এবং অত্যন্ত প্রসিদ্ধ আলোচক বৃন্দ আসুন পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আছেন আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর হাফেজ এবিএম এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাকাত এবং রয়েছেন আমাদের নবীন উদীয়মান আলোচক শেখ আহমেদুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি এবং রয়েছেন মাশ পৃষ্টি বাংলার একজন সম্মানিত প্রসিদ্ধ আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদান আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আজকে আরেকটি নতুন বিষয়ের অবতারণা আমরা করছি যে ঘটনাটি এটাও বনী ইসরায়েল সম্প্রদায়ের একজন যুবকের ঘটনা নেম সাল্লাহআলি আসাল্লাম তিনি ছিলেন সাদিকুল আমিন তিনি সত্যবাদী এবং আমার তার জবানিতে আমাদের কাছে তিনি রিলে করে শুনিয়েছেন সেই হাজার হাজার বছর আগের এই বনী ইসরায়েল বংশে ঘটে যাওয়া একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনা আমরা শেখ ডক্টর প্রফেসর হাফেজ এবিএম। হিজবুল্লাহ ওনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ওসলা রসুল্লাহিআ বনি ইসরাইলের এক যুবক মা ছিল তার একদিন তার মা তাকে ডাকলেন আহ্বান জানালেন কিন্তু জুরাইজ তাতে সাড়া দিল না সাড়া না দেওয়ার কারণে মা একটু মনক্ষুণ্ণ হলেন মায়ের মনে একটু ব্যথা আসলো যে জুড়াই তখন মা জন্য আল্লাহ আলমিনের দরবারে বদা করলেন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ সে যেন মুমিসাত শব্দটি আসছে যার অর্থ হচ্ছে ভ্যাবি চারিনি অথবা জানিয়া তাদের মুখ না দেখা পর্যন্ত তার জন্য মৃত্যু না হয় আল্লাহ তুমি সে ঘটনাটা ঘটলো এভাবে যে জুরাহেজ একবার লাকড়ি কাটার জন্য জঙ্গলে গেছে যদি আমরা শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছ থেকে শুনি তাহলে একটু বৈচিত্র্য ফিরে আসে আলহামদুলিল্লাহ হেরবিলাম বাদ। জি মহতারাম আপনি যে ঘটনাটি স্মরণ করে দিয়েছেন এবং মহতারাম ডক্টর সাহেব যেটি বলছিলেন বিষয়টি মূলত বিভিন্ন হাদিস গ্রন্থেও এসেছে তার মাঝে সহিদুল বুখারিতেও এ হাদিসটি এসেছে যে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই রবিআ আল্লাহু তি সহিদুল বুখারির বর্ণনায় যেভাবে এসেছে যে ইজুরাইজ তিনি একজন ভালো মানুষ ছিলেন ভালো বলতে তিনি একজন আবেদ মানুষ ছিলেন খুব আবাদতে তিনি মগ্ন থাকতেন ঠিক এক সেই গভীর জঙ্গলে সেখানে একটি বিশেষ আবাদত তার জন্য ছিল যেখানে তিনিও আবাদত করতেন অন্য মানুষরাও সেখানে এসে আশ্রয় নিত এমন একটি জায়গায় তিনি অ্যাবাদতে মগ্ন ছিলেন সলা তাদয় করছিলেন ঠিক এমতাবস্থায় তার বৃদ্ধা মা তার প্রয়োজনে তাকে ডাকলেন তো একবার ডাকলেন জোরাই সালাতের মাঝেই তিনি রত আছেন তিনি বলছেন আল্লাহম্মা ওয়ালিদাতি আউ সালাতি বলতেছেন আমার মায়ের ডাকে আমি সারা দিব না আমি সালাত এইভাবে একবার দুইবার তিনবার মা ডাকলেন কিন্তু তিনি সালাতেই মগ্ন থাকলেন মা ব্যথিত হয়ে ছেলেকে এত ডাকলেন সন্তান কোনো ডাকে সাড়া দিল না বা নবীগণের ঘটনা বলি অধ্যায়ে উল্লেখ করেছেন জোর সালাত আদায় করছিল ওই অবস্থায় মা ডাক দিলেন তিনি বারবার চিন্তা করছিলেন কি করব বলছিলেন উজিবুহাউসালি আল্লাহ কি করব আমি মা তার জন্য বদুয়া করলেন বদোয়া করার পরে উনি সালাত একজন ব্যবীচারী নারী আসলেন তার যায় জুরাইজের যায় তার ইবাদতখানায় এসে জুরাজকে কুকর্ম বা জেনার অফার করে বসলেন জুরাইজ আল্লা ভয়ে সেটিকে অস্বীকার করলেন করবো না তখন সেই ব্যবীচারিণী মহিলা অন্য কোন এক রাখালের সঙ্গে গিয়ে এই গুণাহে লিপ্ত হওয়ার ফলে একটি সন্তান সেখান থেকে আসে সেই সন্তানটি দুনিয়াতে আসার পরে ওই ব্যবচারিণী মহিলা ওইটিকে ওই ঘটনাটিকে জুরাইজের কর্ম বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করে এবং সমাজের মানুষ জোরাইজোর করে সন্তানের ব্যাপারে সমাজ যখন ওই অপবাদটি চলে আসে জোরাইজের উপরে শৈব খারিতে যেভাবে আসছে জোরাইজের উপরে অপবাদ চলে আসার পরে সমাজের লোকেরা এসে জুরাইজের উপরে ক্ষিপ্ত হয়ে তার গির্জা ভেঙে দিল জুরা যতই বলছে যে এর সঙ্গে আমি জড়িত নই কেউ তার কথা শুনছে পরবর্তীতে শৈব খারিতে যেটা আসছে জুরায়েত চলে গেলেন গিয়ে ওই মহিলার যে অবৈধ সন্তান সন্তান শিশুকে জিজ্ঞাসা করলেন হে শিশু তোমার বাবাকে তুমিই বলো জোরায় আল্লাহর উবাদত বন্দী করতেন আল্লাহর প্রতি আস্থা ভরসা ছিল তার শিশুর মুখ মুখ এবং শিশু বলল আমার বাবা ও তারা সঙ্গে সঙ্গে এলাকার লোক যারা তার গির্জা ভেঙে দিয়েছিল তারা অফার করলো যে আমরা স্বর্ণ দিয়ে তোমার গির্জা নির্মাণ করে দিব তিনি আর সেটাকে গ্রহণ করেননি বুখারি রহমান শুরুতেই বলেছেন তিন ব্যক্তি মাতৃ কোলে থেকেই মানুষের সঙ্গে কথা বলেছেন আল্লাহর বিশেষ কুদ্রিতে তার ভিতরে একজনই হজরত ইসা আলিয়া সলাতাম আর ওপর আমার কাছে কেন জানি মনে হয় আমাদের বর্তমান সমাজেরই একটা প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমরা আমাদের সমাজে এখন দেখতে পাই অনেক ক্ষেত্রে নারী কেলেঙ্কারির কথা জি এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটে চলেছে এবং বিশেষ করে কোনো সম্মানিত ব্যক্তি অথবা প্রভাবশালী ব্যক্তি তাদেরকে যদি কেউ হ্যাও করতে চায় তাহলে তারা এই ধরনের প্রকৃতির ঘটনা জন্য এই ধরনের নারী ঘটিত দোষ কিংবা অন্যন্য জুরি চুরি ডাকাতি বা অন্য অন্য দিয়ে অনেক সময় সমাজে অনেক সম্মানে মানুষকে মানুষকে হ্যাও করার চেষ্টা করে এই প্রবণতা যেমন আগেও ছিল এখনও কিন্তু এই প্রবণতা চলছে রয়েছে তা আমাদের কাছে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো এই যে আমাদের যদি এই ধরনের কোনো ঘটনা কোথাও কারো ব্যাপারে ঘটে যায় তাহলে তাৎক্ষণিক হুযুগে না মেতে সঠিক ঘটনাটা কি সেটা জানতে চেষ্টা করা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা না এটাই হচ্ছে এখানে মূল কথা যেমন এই হাদিসের এই ঘটনার মধ্যে আমরা দেখতে পেলাম যে মানুষেরা যখন জানতে পারলো ওই মহিলার কাছ থেকে মহিলা বলল যে এই সন্তান অবৈধ সন্তান এটা জুরাইজের তখন তারা ক্ষিপ্ত হয়ে জুরেয়েজ যতই নিষেধ করতেছে তাকে মানলতন মানলোই না তার গির্জাটাকে ভেঙে চুরমার করে দিল যে এ থেকে আমরা বুঝতে পারতেছি যে বিষয়টি যখন কারো সামনে আসবে তখন একটু ধৈর্য ধারণ করে এই ঘটনাটার মূল কোথায় কিভাবে যারা ভূমিকাটি রেখেছিলেন তারা সঠিক রাখেনি অতএব আমরা এখান থেকে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যেতে পারে বা পাচ্ছি আমরা সেটি হলো আল্লাহ সুহানা अबादतर क्षेत्र जेमन सर्वप्रथम तीन एकमत्र अधिकारी हलन मानुष्य अबाद पवार कल्लाधिकार पर ही कर आन करीम असंख्य आयाते अधिकार स्थान दिए माँ बाधिकार आल्लाधिकारे मा हमारा माँ बाधिकार मा मा मा कतटुकू सद्व्यवहार हम करब এটারও একটি সীমা রেখা মনে হয় এই হাদিসে বিরতির দ্বার ওই অতিব গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি আউট করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির দ্বার প্রান্তে পৌঁছে গেছি আবারও আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসার প্রয়াস ব্যক্ত করছি ততক্ষণে সাথেই থাকুন র যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে করে কি করে খাটি তও জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন ও শুধু পিস টিভি বাংলায় দেখুন তৌবা ও ইস্তেকফার প্রতি শনিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাতে সে টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদের সোল্লাহ আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসল সালের সুন্নাথে পথ পদ্ধতি জানতে তাই দেখুন সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা আপনাদের সামনে আমাদের সম্মানিত আলোচক মন্ডলীর মাধ্যমে उपस्थापन कर प्रेक्षी शिक्षण विषय एखान हासिल करते जाए मदानी अवतारणा करके पूर्ण करार्जन और फिर जा हादी से शिक्षागुली पा जाए जेटी विशेषकर गुरुत्व एसगुलिर बाबा मा पित मतार সাথে সদাচরণ করা এবং তাদের অধিকার সঠিকভাবে আদায় করা বিশেষ করে ইসলামের যেগুলি আবাদত ইসলামের আবাদত সাধারণত দুই ধরনের একটি হচ্ছে ফরজ আর একটি হলো নফল তো ফরজের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই বাবা মার ঊর্ধ্বে সেই সেটি পালন করতে হবে ক্ষেত্রে সেটি অবশ্যই প্রাধান্য দেব আমরা কিন্তু নফল আবাদত से नफल अबाद को सब अर्जन आल्लर नैकट्यभर नैकट्य अर्जुन जे चिंता एटार चे प्राधान्य दीते हैं बाबा मार्त सदाचरण करा तर सेवा तड़ा दवा तर चाहिदा पूरण कराने मा तर बदवा करल आल्ला सुनवाला से बदवा कबूल करके विपदग्रस्त करलें तो ये बदवाटा कबुल हतो ना जो फरज अबादते व्यस्त थकतें কারণ এই সময় হক ছিল মায়ের নতুন বা কোনো চাহিদা তারা ব্যক্ত করেন তাহলে নফল এবাদাত ছেড়ে দিয়ে আমরা পিতামাতার ডাকে সাড়া দেওয়া বা তাদের চাহিদা পূরণের জন্যই বাধ্য হব এটাই শরীয়তের বিধান প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের যে সমস্ত রোগগুলো সমস্যাগুলো আমরা দেখছি এই অনেক সমস্যা সমাধান এই হাদিসির ভিতরে ঘটনা ভিতরে রয়ে গেছে তার একটি হল যেটি শেখ আলোচনা করলেন মা বাবার অবাধ্য হওয়া নফলাবাদ দিতে কোনো গুরুত্ব নেই সরিয়ে বরং মা বাবার হুকুমকে প্রাধান্য দিতে হবে কারণ আল্লাহ ব্যাপারে কোন দোয়া করে আল্লাহ তালা সেটা ফিরিয়ে দেন না সে এই মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন এবং এবাদত গুজার নেওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে এখানে কিন্তু হাদিসে বলা হয়নি মজার একটা বিষয় তার মা যে খুব গুজার ছিলেন এমন কোনো ভালো করেন যত ভালো কাজ করেন না কেন আর আপনার মা যত সাধারণ অশিক্ষিত হন না কেন কোনো বন্দীগীতে আপনার চেয়ে না হন না কেন মনে রাখতে হবে আপনাকে আপনার মা এবং বাবার দোয়াবদ্ধ আপনার ব্যাপারে অত্যন্ত কার্যকর এত বড় আবেদ যদি কার্যকর হয়ে থাকে ঘটনার মধ্যে আল্লাহ সবকিছুতে সক্ষম তিনি কদি সবকিছু এখানে আর একটি বিষয় পাওয়া যাচ্ছে মানে সত্যের যে জয় রয়েছে বিলম্বে হলেও সে সত্যের জয়াল আল্লাপাক জুরাইজকে কিন্তু রক্ষা করেছেন মায়ের বদোয়া জুরাইজের উপর পড়েছে আল্লাহ কবুল করেছেন কিন্তু এমনভাবে কবুল করেছেন যে জুরাইজ কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য একটা যোগ করার মতো উপকারিতার ভিতরে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি ইসলাম কোন বৈরাজ্যতাকে প্রশ্রয় দেয় না আমরা বনী ইসরা বা পূর্ববর্তী যুগের ঘটনাবলী থেকে শিক্ষা কিন্তু সেই সমস্ত ঘটনাবলীর কোনো অংশ যদি এমন কোনো কিছুকে প্রমাণ করে যেটাকে করোনাধিস নিষেধ করেছে তো সেটি আমরা গ্রহণ করবো না এই থেকে আমরা জানতে পারলাম যে সে ভদ্রলোক অনেকটা বৈরাগ্যতা অবলম্বন করেছেন আমরা আমাদের কোনো বৈরাজ্যতার কোন অবকাশ ইসলামের নেই অবকাশ নেই রোহবান বিশ্ব নবীর জীবন পরিচালনা পদ্ধতিটাই আমাদের সামনে মডেল এই ব্যাপারে তিনি কিভাবে জীবনযাপন করেছেন কখনো তিনি বৈরাগ্যবাদী হওয়া বাহীদুল্লাহ খান মাদার মহতারাম আসলে এই বিষয়টি আমাদের অনেকগুলি শিক্ষা দিয়ে যায় তার মাঝে যে শিক্ষাগুলির কথা বললেন যে বিশেষ করে অসম্ভব বিষয়েও আল্লা সুবাহা সম্ভব করে তুলেন মায়ের ডাক না শোনার কারণে দেখো জুরাইজের মতো একজন নেব্রতকর অবস্থায় অতএব বর্তমান সময়ে কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক ছেলে মেয়ে আল্লাহ মাফ করুক যে মা বাবার বাধ্যগত হয় কিন্তু পরবর্তীতে আবার অবাধ্য হয়ে যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই ছেলে মেয়েরা যাদের জন্য মাথার ঘাম ফেলে কিন্তু তারপরও এই ছেলে মেয়েরা মায়ের দিকে তাকায় না বাবার দিকে তাকায় না তাদের কথা শোনে না তাদেরকে কষ্ট দেয় তো এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের দর্শকদের আমরা বলতে চাই সন্তানদেরও বলতে চাই যে আপনারা খেয়াল করুন দর্শক বৃন্দ এবং আপনাদের বিষয়ের অবতারণা আপনি করলেন যে আজকে জুরায়স্ত এ বাদাতে মগ্ন থেকে মায়ের ডাকে অ্যাভ করেছিল আর আজকে আমাদের অধস্ত বংশধার কি করছে এটা একটা সারা বিশ্বে পরিলক্ষিত হচ্ছে এটা একটা সংক্রামক ব্যাধি আজকে যে ছেলেমেয়েরা তাদের পিতামাতাকে গুরুত্বই দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না তারা তাদের বিনোদন নিজেদের আল্লাহর কাছে গড়ে তুলতে হবে দিনই প্রশিক্ষণের মাধ্যমে থেকে তিনি ভালো কাজই করছিলেন কিন্তু এই ভালো কাজ করা অবস্থায় সন্তুষ্টির বিষয়টি করোনা এত বেশি গুরুত্ব দিয়েছে যেটা স্পষ্ট বলেছেন বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিহিত এই বিষয়টি মুসলিম সমাজের আমি মনে করি অত্যন্ত ক্ষেত্রে শুধু আমি আর একটু যোগ করে দিই যে যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তানকে গুনাহের কাজ অথবা কোনো হারাম কাজে লিপ্ত হওয়া তো না দেবে ততক্ষণ পর্যন্ত পিতা মাতার কথা শুনতে এই যে সমাজের মধ্যে যেটা হচ্ছে ছেলেমেয়েরা অনেক অবৈধ আবদান নিয়ে আসে মায়ের কাছে নিয়ে আসে বাবার কাছে নিয়ে আসে বাবা বলতেছে যে এটা করা যাবে না মা বলছে মা এটা থাকো বা এটা থাকো তখন এই সন্তানের থেকে কি আমাদের যুবক যুবতীরা তরুণ তরুণীরা আমাদের সন্তানের কে শিক্ষা গ্রহণ করবে না দর্শক আমরা বলতে চাই একথা যে আমাদের অভিভাবক আপনারা কি এখান থেকে আপনার জন্য শিক্ষা গ্রহণ করবেন না দুই হাত দরকার হয় তা আমরা যদি শুধু আমাদের সন্তানদেরকে উপদেশ দিই করি আর বাবা মা যদি না ধরি তাহলে কিন্তু হবে না বাবা মা কারণ বাবা মা তার ছেলেকে আদর্শ ছেলে করার জন্য ইংলিশ মিডিয়াম বলেন আর কোন মিডিয়াম বলেন আর কোন প্রতিষ্ঠানে বলেন প্রতিষ্ঠান আর যে প্রতিষ্ঠান সেখানে শিক্ষা আদর্শগত শিক্ষা একমাত্র দিনী শিক্ষা ইসলামিক শিক্ষার মধ্যেই নিহিত রয়েছে আসুন আমাদের অধস্তান প্রজন্মকে আমরা ইসলামের আলোকে উদ্ভাসিত করার চেষ্টা করি মা বাবার অবাধ্য হচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ এসে অতিরিক্ত রয়ে গেছে সেটা হলো এই দুনিয়াতে আমরা যে সমস্ত গুনাহের কাজে লিপ্ত হই এগুলোর বেশিরভাগের সাজা আল্লাহ আখেরাতে দিবেন কিন্তু মা বাবার অবাদ্য হওয়ার সাজা আল্লাহতা সময়ের পরিক্রমণে আমরা এসেছি পরিসমাপ্তির আপনাদের সামনে আবারও আমরা এরকম দিল চিত্তাকর্ষক ঘটনা নিয়ে আসার প্রয়াস ব্যক্ত করে আজকের এ ঘটনা এখানেই পরিসমাপ্ত করতে চাচ্ছি আশা করি আমাদের সাথেই থাকবেন আকুল হাদা আস্তাফরিকুমিলমুসেন আসসালামাইকুম র